জরেন্ডা আর জরেন্ডেলের গল্প বহুকাল আগে ঘন কালো নিঝুম জঙ্গলের মাঝে ছিল এক পুরনো দুর্গ আর সেই দুর্গে বাস করতো এক বুড়ি পরী এই পরি নিজের ইচ্ছে মতন রূপ ধারণ করতে পারত সে গোটা জঙ্গলে প্যাঁচা হয়ে ঘুরে বেড়াতো বা জনবসতিতে বেড়াল হয়ে কিন্তু রাতে তাকে তার নিজের রূপে ফিরতেই হতো যখনই কোনো যুবক তার দুর্গের একশো পায়ের মধ্যে চলে আসতো সে আর এগোতে পারত না যতক্ষণ না পরি তাকে মুক্তি আমাকে ছেড়ে দাও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 জরেন্ডেল আমার কোনো কিছু ভালো লাগছে না কিন্তু অবশেষে তারা গুলিয়ে ফেলে এবার কি হবে রাস্তা হারিয়ে ফেলেছি সূর্য দ্রুত গতিতে অস্ত যাচ্ছিল জরেন্ডেল আচমকা দিকে তাকায় এবং দেখে নিজেদের অজান্তেই ওরা দুর্গের পুরনো দেওয়ালের খুব কাছেই বসেছিল যখন ওর গান আচমকা বন্ধ হয়ে যায় জরিন্দাল ওর দিকে ঘুরে তাকায় এবং দেখি জরিন্দা দেখতে দেখতে নাইট হয়ে যায় चोखर आशपाशेल नड़ते कथाओ बार संगे दुर्दशा थे उपाय नहीं सूर्यअस्त जाए कलो अंधकार रत ने সে বিড় করে কিছু একটা মন্ত্র পড়ে এবং নাইটিঙ্গেলকে এঙ্গেল বশ করে খাঁচায় ভরে নিয়ে যায় বেচারা জরেন্ডেল পাখিটাকে নিয়ে যেতে দেখে কিছুক্ষণ পরী ফেরত আসে এবং কর্কশ কণ্ঠে গান গেয়ে ওঠে যতক্ষণ বন্দি থাকবে ওর ওপর তুই দূরে যা আতঙ্কা জরিনডেল মুক্ত হয়ে যায় সে হাটু গেড়ে বসে পরীর কাছে কাকুতি মিনতি করে যাতে বুড়ি পরেই জরিন্ডাকে তার কাছে ফিরিয়ে দেয় অনেক ধন্যবাদ দয়া করে ওকে ফিরিয়ে দাও কিন্তু জরিনডেলের কান্নায় পরী মন গলে না সে হাসতে হাসতে নিজের দুর্গের দিকে চলে যায় জরিনডেল ওখানে বসে হাহু তাস করতে থাকে সবই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 সেটাই মুক্ত হয়ে যায় এবং সে জরেন্ডাকে ফেরত পেয়ে যায় আর ওই বয়স্ক পরই সেই মুক্ত দেখে ভয় পালিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে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 সে আগের মতো এক জায়গায় স্থির হয়ে যায়নি এবং সে ধীরে ধীরে দুর্গের দরজার দিকে এগিয়ে যায় জরিনডেলো এটা দেখে খুব খুশি হয়ে যায় ফুলটার মধ্যে দেখছি সত্যি জাদু আছে জরিনডা আমি আসছি তারপর সে ফুলটা অবশেষে সে একটা ঘরে পৌঁছয় যেখানে পরি বসত এবং ওখানে সাতশোটা পাখি গান গাইছিল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 ও যখন দাঁড়িয়ে ভাব ভাবছিল কি করবে তখন দেখেছি আর চোখের সামনে চলে আসে জরেন্ডা আর সে জড়িয়ে ধরে তারপর সে সব কটা পাখির গায়ে ওই ফুলটা ছোয়ায় এবং সবাই নিজেদের আসল রূপে চলে আসে बुढ़ी पर गायर ओपर जरिंदा चटकर खाचा पुरे देखा शेष परि चलो जरिंदा फिर जा এবং সে জরেনাকে বাড়ি নিয়ে যায় তারপর দুজনের বিয়ে হয় এবং তারা আনন্দে দিন কাটাতে থাকে এবং তাদের সঙ্গে সঙ্গে আরো অনেক যুবকেরও বিয়ে হয় যাদের বিবাহের পাত্রী এতদিন দুর্গে বুড়ি পরীর খাঁচায় গান গাইত